আসসালামু আলাইকুম রহমত যে নবী সাল আলি আসাল্লামের আমালের ক্ষেত্রে जे नबी सराम किसुम आगुलर मध्य बाड़ानो जा कमानो जाना नबी सरामलगुलर किसुम आगुलर क्षेत्र में बाड़ानो जाए कमाना ठीक नबी सल्लाम जतटुकू कोतटुकू करते आबादल से नबी सल्लिस्लम जतटुकू कर तरह के बेसी करा जाए कमो करा जाए यह रकम आ जो अमलगुलो नबी सलम मान एगुलर षोलो अर्थे व्यवहार है मानी निर्देश मैं नबी सल्लामर निर्देश षोलोटा अर्थे व्यवहार है षोलोटा एक दुईटा ना मान नबीर सल्लम निर्देश कर ले सब निर्देशे फरज है ना सब निर्देशे वाजीब है ना सब निर्देशे सुन्नते मोहदा है দেখবেন যে সবগুলো নবিসামের নির্দেশ কিন্তু কোন নির্দেশ দিয়ে ফরজ সাব্যস্ত হয় কোনো নির্দেশ দিয়ে ওয়াজিব সাব্যস্ত হয় কোনো নির্দেশ দিয়ে ফরজে ক্যাঁপায়া সাব্যস্ত হয় কোন নির্দেশ দিয়ে শূন্যতে মোয়াক্কাদা সাব্যস্ত হয় কোনো নির্দেশ দিয়ে শূন্যতে জায়দা সাব্যস্ত হয় কোনো নির্দেশ দিয়ে মুস্তাহাব সাব্যস্ত হয় এই জন্য উসলে পেখের পরিবেশা হল যে আমর ষোলোটি অর্থে ব্যবহার হয় কোন কোন জায়গায় আমর দিয়ে নির্দেশ দিয়ে মুস্তাহাব সাব্যস্ত হয় তো নবী সাল্লাহসাল্লাম কেয়ামের রমাদান কত রাখাত হবে এটা নবী সাল্লালাম কোনো নির্দেশ দেন নাই ফজর সালাদ কত রাখাত হবে জোহর কত হবে আসর কত হবে মাগ্রীব কত হবে এশা কত হবে এগুলোর পদ্ধতি কেমনে হবে কোথায় কি পড়তে হবে এগুলো কিন্তু নবী সাল্লাহ সাল্লাম থেকে অসংখ্য নির্দেশ আছে কিন্তু ক্লামের অমাদান কয় রাকাত, কত রাকাত কখন পড়তে হবে কিভাবে পড়তে হবে এগুলোর কিন্তু কোনো নির্দেশনা নবী সালাম থেকে নাই যে হাদিসগুলো পাওয়া যায় এগুলো হল সাহবাই কে বর্ণনা কিন্তু আল্লাহ তার গুনাম আপ করে দিবেন কয়রা কাত আমের আমাদান করবে এই কথা নবী সালাম বলেন নাই তারপরে কিভাবে করবে কি করবে কিছুই বলেন নাই তাহলে নবী সাল এখানে কোন সরাসরি নির্দেশ নাই এজন্য এটাকে ফরস সাব্যস্ত হয় নাই ওয়াজিব সাব্যস্ত হয় নাই এটা সুন্নত সাব্যস্ত হয়েছে মোস্তাহাব সাব্যস্ত হয়েছে ইমাম নবী রহমতুল্লাহ বলছেন তারা বিনাজ মুস্তাহাব আর কোনো কোনো ফকিরা বলছেন অধিকাংশ ফকির মত হলো এটা সুন্নত মহাক্কাদা সুন্নত তো আপনার আয়সারদ্লা তানা বলছেন নবীসাল্লাম এগারো একাতর ফেসে রমাদান এগারো রমাদানে পড়েন নাই তো ঠিক আছে নবী সালাম পড়েন নাই কিন্তু নবী সাল্লা তো নির্দেশ না। তারপরে যারা বলছেন বিশ্বকাপের বর্ণনা কয় আকাত পড়বা এই জন্যই সাহাবাই কেরামের যুগেই সাহাবাই কেরামেরা আট টাকা দাবের যুগেই তারা বেশি পড়ছে ছত্রিশ টাকা পড়ছে ইমাম মালিক রহমা উল্লাহ ছত্রিশ পড়ছেন তারা তাহলে যদি নবীরা সালামের এই সংখ্যা থেকে বাড়ানো যায় না হয়তো তাহলে ওই সময় সাহাবিরা তাহাবিরা জোরালো প্রতিবাদ জানাইতেন যে আল্লাহ রসুল এত রাখাত পড়ছে তুমি কেন এর থেকে বেশি পড়বা তাহলে বোঝা যায় যে এইটা নবী সরসালাম যে রাখাতেই পড়েন আট টাকা পড়েন আর বিশ টাকাত পড়েন যত রাকাতে পড়েন ওই রাকাতেই পড়তে হবে উন্মতের জন্য এটা বাধ্যতামূলক না এটা বাড়ানো যাবে কমানো যাবে এই মধ্যে আছে এই জন্যই সাহাবাই কেরাম যুগে যুগে কোথাও বাড়াইছেন কোথাও কমাইছেন মানে কেরাতের আলোকে তারা বাড়াইছেন কেরাত লম্বা হলে রাকাত কম কেরাত ছোট হইলে রাকাত বাড়াইছেন মক্কা মোকার বিশ রেখাত পড়তেন চার রাকাত পড়তেন একবার তাও আপ করতেন চার রেখাত পড়তেন একবার তা করতেন চারি রাকাত পড়তেন একবার তাও আপ করতেন তো এইভাবে পাঁচবার তাওয়ার এই পাঁচবার বিশ্বকাত পড়তেন চারিবার তাবাব করতেন মদিনার তাবিরা চিন্তা করলেন যে তারা তো পাঁচবারে বিশ্বাখাত পড়ে আমরা আমরাও যদি বিশ্বাখাতে পড়ি সমান সমান কিন্তু তাওয়াব যে আমরা পারি না মদিনাতে তোমরা তাওয়াপ নাই এজন্য তারা আরো ১৬ রাকাত বাড়াই দিছে চার তাওয়ের পরিবর্তে চারছে ষোলোর রাকাত। এই জন্য মদিনাতে মসজিদানবীতে তখন ছত্রিশ টাকা ইমাম মা আলেক রহমতাল ছত্রিশ টাকা তারাবির আবির ইমামতি করতেন তাহলে বোঝা যায় যে এটা বাড়ানো যায় কমানো যায় কারণ এটার রাখাত নবী সাল্লাহাম নির্দিষ্ট করেন নাই যদি নবী সাল সাল্লাম নির্দিষ্ট করে দিতেন কোনো হাতেইছে বলে দিতেন যে তারাবি আবি বিশ তারাবি পঁচিশ টাকা তারাবি ছত্রিশ টাকা তাহলে আর বাড়ানো যাইতো না কমানো যাতে খোলা রাখছেন দেখেন পর্যন্ত আদায় করেন নাই যে তিনি বলছেন যে আমি আশঙ্কা করতেছি যদি আমরাদুম যদি আল্লাহ এটা তোমাদের উপরে পরশ করে দে কারণ একজন দিনমজুর একজন শ্রমিক সারাদিন ইট ব্যাঙল সারাদিন রিক্সা চালাইলো সারাদিন মাঠে কাজ করলো রোজা রাখলো এই লোকের রাত্রে আসার পরে যদি আল্লাপাক বিশ্বাখাত পরশ করে দিতেন তারাবি তাহলে এই লোকটার কত কষ্ট হইত এ লোক তো মরেই যেতো দাঁড়াইতে পারতো না আল্লাহ বান্দার দুঃখ কষ্ট সব বুঝেন শরীয়ত আল্লাপাক আল্লাহর এলেম দিয়ে প্রবর্তন করেছেন আমার আপনার এলেম দিয়ে আল্লাহাকবর্তন করেন আমি আপনি তো ইসির মধ্যে বসে থাকি চল্লিশ জামাতেও পড়েন নাই এটাকে উন্মুক্ত রাখছেন যে পারে পড়বে যে পারে না পড়বে না যে যতটুকু পারে যে পড়তে পারে খালি লাভ আর লাভ লাভের কথা শুনেছেন কিন্তু কোনো ক্ষতির কথা শোনার নাই সহজ করো কঠিন করিও না আর আমরা খালি ফেঁসাই বেসায় কঠিন করি এগুলাকে আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দিদি